ইবনু আব্বাস রাজি আলাহ তাল্লাহ্ন বর্ণিত নবী সাল্লাহ আলিয় সাল্লাম বলেন আমাকে পূর্বের হাওয়া দিয়ে সাহায্য করা হয়েছে আর আজ জাতিকে পশ্চিমে হাওয়া দিয়ে ধ্বংস করা হয়েছে